সাহসী দর্জি অনেক কাল আগে শহরে ঘরে সেলাই করছে কয়েকটা মাছই এসে তার চারিদিকে উঠতে লাগলো প্রথমে সে তাদের তাড়ানোর চেষ্টা করলো আহ এই মাছগুলো এত জ্বালাচ্ছে এই যা এখান থেকে আমি ওদের দেখে নিশ্চয় আমি সাতটা মাছি একা দাঁড়ালাম মাছিরা আমাকে এত ভয় পায় আমি খুবই সাহসী দেখছি সারা পৃথিবীর এই কথা জানা উচিত এবার সে বাড়িতে কি আছে খুঁজলো পেলো এক চিজ সেটা পকেটে নিয়ে বেরিয়ে পড়ল সারা পৃথিবীকে তার সাহসের কাহিনী একটা ব্যাগে পুরে সে এগিয়ে চলল সে সে একটা পাহাড়ের সামনে পৌঁছলো রিয়ল এত হেঁটে ক্লান্ত তাই ভাবল এবার একটু জেরিয়ে নেবে হেঁটে হেটে আমি ক্লান্ত হয়ে গেলাম এই পাথরটার উপরে আমি বরং একটু বিশ্রাম করে নিল একদম ঘাবড়ে গেল কারণ পাথরটা নড়ে চড়ে উঠল কারণ সেটা কোনো পাথরই না রিয়েল ওপরে তাকিয়ে দেখে সে একটা দৈত্যের গায়ে হেলান দিয়েছিল এখন সেই দৈত্য বেচারা ছোট্ট রিয়লের উপর ঝুঁকে আছে ওরে বাপরে এটা তো দৈত্য आशोले उर पायर बुड़ो आंग तुर्गंधी तुकी सुनिसने बुजते पे तो ঠিক আছে তাহলে আমি তোর শক্তি পরখ করে দেখবো তুই কি এটা করতে পারবি দৈত্য কি করলো একটা বিরাট পাথর হাতে তুলে নিয়ে সেটাকে গুঁড়ো করে সে জানত না যে চিজ থেকে জল হচ্ছে। তাই রিয়লের কথা বিশ্বাস করলো খুব ভালো এবার দেখি তুই কেমন ছুড়তে পারিস সে একটা পাথর তুলে নিয়ে সেটা হাওয়ায় ছুড়ে মারল আর সেটা অনেক দূরে গিয়ে দেখি আর হাতের মধ্যে এমন ভাবে লুকিয়ে রাখলো যাতে দৈত্য দেখতে না পায় যে সেটা একটা পাথর না একটা পাখি পাখিটা মুক্তি পেয়ে খুব খুশি তাই আকাশে উড়ে চলে গেল এটা কি করে করলি তুই আমার পাথর মাটিতে গিয়ে পড়লো কিন্তু তোর পাথর তো মাটিতে পড়লো না কারণ আমি ভালো ছুঁড়েছি তার মানে আপনি আমার থেকে আর আপনার গায়ে গন্ধ আমার গন্ধ নেই ঠিক আছে আমাকে এই গাছটা গুহায় নিয়ে যেতে হবে তুই আমাকে সাহায্য কর। করবি তো হ্যাঁ কেন পারবো না আপনি শুধু গুড়িটা তুলুন আমি ডালপালাগুলো নিচ্ছি যেহেতু তাই আমি গাছের পেছনটাই তুলব দৈত্য রিয়লের কথা মেনে নিল যদিও দৈত্য অত শক্তিশালী বজ্রের মতো গলার আওয়াজ তবে তার মাথায় তেমন বুদ্ধি ছিল না নিশ্চয় খুব শক্তিশালী কিন্তু আমার চেয়ে শক্তিশালী কেউ হতেই পারে না আমি শুধু আমার হাত নাড়িয়ে সাত সাতটাকে তাড়িয়েছি তাই এত বড় একটা গাছ নিয়ে পাহাড়ে ওঠা আমার কাছে কিছুই না এটা খুবই সোজা ছিল ভালো ব্যাম হয়ে গেল আচ্ছা তুই আজ রাতটা এখানেই থেকে যা নেই এখন অত বড় বিছানায় রিয়লের ঘুম হবে না তাই সে ঘরের এক কোনায় গিয়ে শোল মাঝ রাতে দৈত্য সেই ঘরে এলো আর বিছানার পাশে গিয়ে দাঁড়ালো তার এখন আমি ভালো করে ঘুমোতে পারবো সকাল হলো দৈত্য মনে শুকে জলখাবার খাচ্ছে এমন সময় রিয়লের ঘরে দরজা খুলে গেল আর রিওল সেখান থেকে বেরিয়ে এলো সুপ্রভাত দৈত্য ভয় পেয়ে সেই যে তার গুহা ছেড়ে পালালো আর তাকে দেখা যায়নি রিয়ল আবার তার পথে বেরিয়ে পড়ল। এবার সে এক রাজধানীতে গিয়ে পৌঁছলো। সেখানে এক উদ্যানে নরম ঘাসের উপর শুয়ে ঘুমিয়ে পড়ল একজন প্রহরী এসে তাকে দেখে জাগিয়ে দিল। আর কোন সাহসে মহারাজের ডেকে বল তোমার মহারাজকে আমি হলাম মহান রিয়ল যে একাই সাতজনকে তাড়িয়ে দিয়েছে আমি ওনার সাথে দেখা করতে এসেছি এই কথা শুনে প্রহরী চমকে উঠল সে রিয়লকে রাজার কাছে নিয়ে গেল বাহ রাজপ্রাসাদ ওই মাছিগুলো আমার ভাগ্য ফিরিয়ে দিয়েছে অভিবাদন গ্রহণ করুন মহারাজ আমি হলাম রিয়ল আমি সাত সাতটাকে তাড়িয়েছি নিজে একা এ সত্যি খুবই আশ্চর্য ঘটনা আমার রাজ্যে দুই দৈত্য খুব উপদ্রব করছে প্রজাদের ভয় দেখিয়ে পশু পাখি ধরে নিয়ে যাচ্ছে তুমি একটু জঙ্গলে গিয়ে ওই দুই দৈত্যকে সাহস্তা করো না মাছিগুলো আমার কপালে দুঃখ এনে দিল যদি সফল হতে পারো তাহলে যা বলবেন মহারাজ আমি জঙ্গলে যাব আর সুখবর নিয়ে ফিরবো আমি কথা দিচ্ছি আপনাকে ভালো কথা যতজন সৈন্য চাই তুমি নিজের সঙ্গে নিয়ে যেতে পারো মহারাজ দেখুন আমার কোনো সৈন্য চাই না আমি ওখানে একাই যাব আর দুই দৈত্যকেলো এবার তাহলে একটু মজা করা যাক সে একটা দৈত্যকে আপেল ছুড়ে মারলো দৈত্যের মাথায় গিয়ে লাগতে সে ঘুম থেকে উঠে গেল তুমি আবার সে নাক ডাক শুরু করলো রিয়ল আরেকটা ছুড়লো কিন্তু এবার অন্য দৈত্য ডাকে ব্যাথা পেয়ে রেগে উঠে বসলো আরে তুমি আমায় মারলে না, তুমি দেখছ না আমি মারিনি আমি তো ঘুমটা আপেলটা গিয়ে লাগলো সেই শব্দে দুই দৈত্য সেই দিকে তাকালো মনে হচ্ছে কেউ আমাদের এখানে বিরক্ত করতে এসেছে যাই হোক তার মাথায় দেখছি একদমই বুদ্ধি নেই চলো ওকে ধরে নিয়ে আসি যে দুজন অন্য গাছটা নিচে গিয়ে দাঁড়ালো হে মহারাজ আমি দৈত্য দুটকে বন্দি করেছি তাহলে এখন কি রাজকন্যা ও রাজত্ব পেতে পারি আমি এত সহজে এখনো না তোমার জন্য আরেকটা কাজ আছে আমার রাজ্যের শেষে একটা নিয়ে এসো করব।। এবার সে জঙ্গলে গেল এক শৃঙ্গি ধরতে সে দেখলো সত্যি খুব সুন্দর প্রাণী সেটা এক শৃঙ্গি রিয়াল কে দেখে রেগে গিয়ে বলল। তুমি মানু আমার জঙ্গলে কেন এসেছি কিন্তু সে পূরণ করতে পারেনি তাহলে আর কি ইচ্ছে ছিল দেখি আমি পূরণ করতে পারি কিনা আমি রামধনু দেখতে চেয়েছিলাম আমি জীবনে কোনো দিন দেখিনি একটুখানি ভাবলো আর মাথায় একটা বুদ্ধি এলো ব্যাস এই কথা এটা খুবই সহজ কাজ আমি কয়েক মুহূর্তের মধ্যে তোমাকে রামধনু দেখাবো ঠিক তখনই খুব জোরে বৃষ্টি নামলো রিয়ল আর এক শৃঙ্গি ছোট একটা জাদু করি একবার ক্ষমতা নিজের মধ্যে শুষেনি তারপর তোমাকে রামধনু দেখাবো সে কিরে বৃষ্টি থেমে গেল মেঘ সরে যেতে আকাশে রামধনু দেখা গেল এবার আর তারপর রিয়ল এক সঙ্গে করে রাজধানীতে ফিরে এলো হে মহারাজ আমি ইউনিকর্ন কে নিয়ে এসেছি এবার আপনাকে আপনার কথা রাখতেই হবে ভালো কথা আগামীকাল তোমাকে অর্ধেক রাজত্ব আর আমার সঙ্গে বিয়ে দেওয়া হবে পরের দিন বিয়ের উৎসব হলো আর রাজ্য আনন্দ উৎসবে মেতে উঠল। সেই রাতেই ভেতরে রাজকন্যালকে কথা বলতে শুনল এই শোনো কোটটা ঠিক মতো কাটো আর সেলাই করো কোট সেলাই আমার স্বামী তাহলে বিশেষ করে মানুষ নন সাধারণ একজন দর্জি রাজকন্যা ভীষণ রেগে তার বাবাকে গিয়ে সব কথা খুলে বলল কিন্তু আমি তো ওকে চলে যেতে বলতে পারি না সেটা ঠিক হবে না কিন্তু চিন্তা করোনা মা আমার প্রহরীরা আজ রাতে ওকে দূরে সরিয়ে দেবে রাজা যখন এই কথা বলছেন এক মন্ত্রী যে রিয়ালকে খুব পছন্দ করত সব শুনতে পেল সে গেল রিয়ালকে খুঁজতে আর সব কথা বলে দিল তাহলে এই ব্যাপার রাজা দেখছি খুবই অকৃতজ্ঞ আপনাকে ধন্যবাদ স্যার আমি দেখছি আমি কি করতে পারি সেই রাতে রিয়লের ঘরের বাইরে প্রহরীরা এলো তাকে তুলে নিয়ে যেতে তারা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে কখন রিয়ল খুমবে। রিওল তখন সজাগ এবং সতর্ক সে প্রহরীদের সে বলে উঠল আমি আমি ও সে যে একা সাত সাথটাকে তাড়িয়েছে কঠিন পাথরকে জল করে দিয়েছে দুই ভয়ঙ্কর দৈত্যকে বন্দি করে দিয়েছে ও কি ঘুমের মধ্যে কথা বলছে আমি লোককে জোরে নাক ডাকতে শুনেছি শুনিনি যে এত জোরেও কথা বলে কেউ আমি তাদের কেন ভয় পাবো যারা আমাকে ধরতে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আমি কত শক্তিশালী সেই প্রমাণ কি তাদের এখনি চাই ও ও জানে যে আমরা এখানে আসি পালাও পালাও আমি চাই না ও আমাদের ধরে ফেরুক পালাও তারা ছোটে যে যার ঘরে চলে গেল যখন বুঝলো আর কেউ নেই তখন নিশ্চিন্তে কমিয়ে পড়ল। এরপর থেকে কেউ আর তাকে প্রশ্ন করত না যে সে কতটা শক্তিশালী সে অর্ধেক শান্তিতে বসবাস করত রিয়ল শক্তিশালী ছিল না তার শক্তি তাকে সাফল্য এনে দেয়নি তার বুদ্ধি দিয়ে সে এত বড় রাজ্যের অর্ধেকের রাজা হয়ে বসল আমার জ্যামের মাঠে বিচ্ছে রে আমি তাড়িয়ে দিচ্ছি রাজকুমারী চিন্তা করো না এরাই তো আমার ভাগ্য খুলে দিয়েছে আরেকটুখানি সৌভাগ্য হয়তো তার সামনে দিয়ে ডানা মিলে ওড়ে চলে গেল